নুমান ইবনু বশীর রাজি আল্লাহ তাল্লান হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ নির্ধারিত সীমারেখার ব্যাপারে শিথিলতা প্রদর্শনকারী এবং তা লঙ্ঘনকারীর উপমা হল সেই যাত্রী দল যারা কুড়ার মাধ্যমে এক নৌজানে নিজেদের স্থান নির্ধারণ করে নিল ফলে কারো স্থান হল এর নিচতলায় আর কারো হলো উপরতলায় যারা নিচতলায় ছিল তারা পানি নিয়ে উপরতলার লোকদের নিকট দিয়ে আসত এতে তারা বিরক্তি প্রকাশ করল তখন এক লোক কূড়াল নিয়ে নৌজানের নিচের অংশ ফুটো করতে লেগে গেল এ দেখে উপরতলার একজন এসে তাকে জিজ্ঞেস করলো তোমার হয়েছে কি সে বললো আমাদের কারণে তোমরা কষ্ট পেয়েছ অথচ আমারও পানির প্রয়োজন আছে এ মুহূর্তে তারা যদি এর দুহাত চেপে ধরে তাহলে তাকে যেমন রক্ষা করলো তেমনি নিজেদেরও রক্ষা হলো আর যদি তাকে ছেড়ে দেয় তবে তাকে ধ্বংস করা হলো এবং নিজেদেরও ধ্বংস করা হলো